মানবতার সমাধান আলহামদুলিল্লাহ রবীন্দিন সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদেরকে আমার এই শিক্ষা বিষয়ক আলোচনার আর এক পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি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 গবেষক যিনি আরবির একটা হাদিসকে সম্পূর্ণ ভুল অনুবাদ করেছেন সে শব্দটা ছিল আল গিরা গীরা মানে তিনি ডিকশনারি খুলে দেখেছেন গীরা মানে হল জেলাস হিংসা বিদ্বেষ কিন্তু যিনি ডিকশনারি লিখেছেন তিনি ওই শব্দের আসল অর্থ বুঝতে পারেন নাই গীরা শব্দের অর্থ হলো সেন্স অফ ডিগনিটি সম্মান বোধ আসলে এই সম্মান বোধ থাকার তো আল্লাহরই থাকবে তো কোনো বিষয়ে যদি সম্মান বোধ থাকে তাকে বলা হয় গির আমি একটু উদাহরণ দিই কেমন আমাদের প্রত্যেকের আমাদের পিতামাতার মাতার প্রতি শ্রদ্ধা আছে আমি চাই না অন্য কোনো মানুষ আমার সামনে আমার পিতা মাতার সমালোচনা করুক আমরা চাই না আমাদের দিন সম্পর্কে কেউ সমালোচনা করুক আমরা মুসলমানরা চায় না রসুল্লাহ সাল্লি সাল্লাম সম্পর্কে কেউ সমালোচনা করুক এইটাই হলো গিরা এবং এইটাই হলো আমাদের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 কোরআন শিবের অনেক বাক্য তারা বুঝতে পারেন নাই কারণ কোরআন শিব হলো আরবিতে এবং তারা আরবি ভাষা সামান্য শিখেছেন আরবি ভাষায় তারা বুৎপত্তি অর্জন করতে পারেন নাই সময়ত ভাই বোনেরা আজকে আমরা যে বিষয়টা আলোচনা করতে চাই সেটা হলো আরবি ভাষা শিক্ষার গুরুত্ব আরবি ভাষা বলতে কিন্তু শুধুমাত্র কোরআন শেব তেলাওয়াত করতে শেখা নয় যারা কোরআন শিব তেলাওয়াত করতে জানেন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 कुरानदी सर बुझे पर आल्लाहम्ला जख देखल तरह समय जो देखें मुसलमाना विशेषकर दूर दूरान मुसलमाना तबी शिखाय अतट आग्रह देखा ना तक आरबी भाषा शिक्षा करा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 এবং সাফির রহমতুল্লাহে আরও বলেছেন ফানাল্লাহ তিনি আরবির ব্যাপারে এত বেশি প্যাশনেট ছিলেন তিনি বলতেন যে যদি কেউ আরবি ভাষা জানে তাহলে তার জন্যে অন্য ভাষায় কথা বলা জায়জ নাই তিনি এটা এই জন্যে বলতেন যে এর মাধ্যমে আরবি ভাষার প্রতি অবমাননা করা হয় আরবি ভাষাকে খাটো করা হয় কারণ আরবি কিন্তু কোনো সাধারণ ভাষা নয় আরবি হলো পবিত্র কোরআনের ভাষা আরবি হলো রসুল্লাহ সাল্লিয়াল্লামের ভাষা সমেত ভাই বোনেরা আমরা অনেক মুসলমান আমরা জানি না যে আরবি ভাষার ভিতরে কি লুকে আছে এবং অনেক আধুনিক শিক্ষায় শিক্ষিত লোকদেরকে দেখেছি তারা আরবি ভাষা জানে না তারা কোরআন সরাসরি পড়ে নাই তারা হাদিস পড়ে নাই তারা আরবি সাহিত্য পড়েন নাই তারা আরবিতে লেখা যে সমস্ত গবেষণা গ্রন্থগুলো আছে সেগুলো তারা পড়েন নাই এই মুসলমানরা যদি উন্নত হতে হয় আবার সে আগে সোনালি যুগে ফিরে যেতে হয় তাহলে আমাদেরকে আমাদের লোকাল ভাষা আমাদের মাতৃভাষার পাশাপাশি আবার আরবি ভাষা শিখতে হবে এখানে প্রশ্ন আসে আমরা জানি ধরেন বাংলাদেশের মানুষ আমাদেরকে বাংলা শিখতে হবে মুসলমান হিসেবে আমাদেরকে আরবি শিখতে হবে আন্তর্জাতিক ভাষা হিসেবে আমাদেরকে ইংরেজি শিখতে হবে একটা মানুষের পক্ষে তিনটে ভাষা শেখা কি সম্ভব এটা অবশ্যই সম্ভব এই দুনিয়ায় অনেক মানুষ আছে যারা একাধিক ভাষা জানেন আফ্রিকার অনেক দেশ আছে প্রত্যেক বাচ্চা অটোমেটিকলি তিনটা ভাষা শেখে মালয়েশিয়াতে দেখেছি মালয়েশিয়ায় তিনটা রেস আছে একটা হলো ইন্ডিয়ান একটা হলো মালয়ে আর একটা চাইনিজ ইন্ডিয়ান এবং চাইনিজ যারা আছে তারা জন্মগতভাবেই বহু ভাষাবিদ ইন্ডিয়ানরা বেশ করে তামিল তারা তামিল ভাষা জানে তারা মালাই ভাষা জানে এবং স্কুলের মাধ্যমে তারা ইংরেজি ভাষাও শেখে ইংরেজি তারা সুন্দরভাবে কমিউনিকেট করতে পারে কথা বলতে পারে ঠিক চাইনিজরা তারা তাদের চাইনিজ ভাষা জানে ইংরেজি ভাষা জানে এবং মালয় ভাষা জানে আজ পর্যন্ত কেউ তো কোনো দিন কমপ্লেন করে নি তারা যে আমাদের বাচ্চারা কিভাবে তিনটে ভাষা শিখবে তাহলে আমরা কেন কমপ্লেন করবো যে কীভাবে আমাদের বাচ্চারা তিনটে ভাষা শিখবে তারা কিভাবে বাংলা শিখবে কিভাবে তারা আরবি শিখবে এবং কিভাবে তারা ইংরেজিও শিখবে বিশ্বাস করুন আমাদের বাচ্চাদেরকে যদি ঠিক এইভাবে গড়ে তুলতে পারি তিন ভাষায় বহু ভাষাবিদ হিসেবে আমরা গড়ে তুলতে পারি তাহলে এই দুনিয়া তাদের জন্যে অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ সময়ত ভাইরা আমরা এই বিষয়ে আর আলোচনা করব আমরা একটু ব্রেকে যাব ব্রেকের পর আবার ফিরে আসবো আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বরাকাত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 আর আমার দেখুন রাত বাংলায় মনে করেন अबू हुरैरा रन सम्पद नहीं तक रसुल्लामें कियामतर दिन उम्मतर मध्य ओ व्यक्ति पृथ्वी तक सालाद सियाम जकत आदाय क्योंकि साथे ओई समस्त लोक आस गी दिए अपबाद आत्मसात कर हत्या करे अतपर यह समस्त हकदार के तर ने एभव हकदार के हक पूरण करार पूर्व जदि तर नेक शेष हो जाए तक तर पापूमह तरह चापानो शेषे जहां नापे निक्षेप करा से ही मुस्लिम चतुर्थ खंड सत्क्यवहार और शिष्टाचार अध्याय हादिर संख्या छ हजार दुश एक তাম সৃষ্টির জন্য সুপ্রিয় দর্শক মন্ডলী ধন্যবাদ আপনাদেরকে এই পর্যন্ত অপেক্ষা করার আমরা আলোচনা করছিলাম যে মুসলমান হিসেবে ছেলেমেয়েরা তিনটা ভাষা শিখবে বাংলা শিখবে তাদের মাতৃভাষা হিসেবে আরবি ভাষা শিখবে তাদের ইসলামী জীবনের জন্য তাদের আধুনিক কালচারের জন্য এবং ইংরেজি ভাষা শিখবে তাদের গ্লোবাল একটা আউটলুকের জন্য। আমি একটা প্রশ্নের জবাব দিচ্ছিলাম সে প্রশ্ন ছিল যে আমাদের বাচ্চারা তিনটে ভাষা কীভাবে শিখবে তার উত্তরে আমি বলছিলাম যে মালয়েশিয়াতে হিন্দু মালে যারা আছে মালয়েশিয়ান আছে চাইনিজ মালেশিয়ান যারা আছে তারা সবাই কিন্তু তিনটে ভাষা জানে তারা কোনোদিন কমপ্লেন করে নাই যে আমাদের বাচ্চারা কিভাবে তিনটে ভাষা শিখবে তো তারা যদি সে ম্যানেজ করতে পারে শুধু তাই না আরও অন্য অন্য দেশেও আছে আফ্রিকাতে আছে স্পেনে আছে বুলগেরিয়াতে আছে অস্ট্রেলিয়াতে বেশ দশ বছর আগে গবেষণা হয়েছে গবেষকরা দেখেছেন যে একজন শিশু একসাথে আটটা ভাষা সমানভাবে শিখতে পারে আটটা ভাষা সমাজবিজ্ঞানীরা ভাষাবিদরা তারা এ কথাও গবেষণা করেছেন যে যে লোক যত বেশি ভাষা জানেন তিনি তার জীবনকে তত বেশি সুন্দর করে গোছাতে পারেন তার কথা সুন্দর করে বেশি তিনি প্রকাশ করতে পারেন তার জ্ঞান অনেক বেড়ে যায় তার সাংস্কৃতিক বিভিন্ন কালচার সম্পর্কে তার জানাশোনা অনেক বেশি থাকে এবং এর কারণে তাদের আত্মবিশ্বাস অনেক বেড়ে যায় আর যেহেতু তাদের আত্মবিশ্বাস বেড়ে যায় তারা বিভিন্ন জায়গায় খুব সাহসের সাথে কাজ করতে পারে তারা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে তাদেরকে কোনো কাজ দিলে তারা পিসপা হয় না কিন্তু যাদের এই আত্মবিশ্বাস নাই ভাষার সমস্যা আছে তারা সহজে কোনো চ্যালেঞ্জিং কাজ তারা নিতে পারে না প্রিয় ভাই মনেরা আরবি ভাষা না শেখার কারণে মুসলমানরা কী অর্জন করেছে বলেন আরবি ভাষা না শেখার কারণে মুসলমানরা অনেক কিছু হারিয়েছে যে জিনিসটা তারা সবচেয়ে মারাত্মকভাবে হারিয়েছে সেটা হলো কোরআন কোরআনের শিক্ষা এই মুসলমানরা যদি কোরআন জানত এই মুসলমান যদি কোরআন শিখতো তাহলে তারা অনেক অনেক দূর এগিয়ে যেতে পারত এই আরবি ভাষার গুরুত্ব আমরা যারা প্রথাগত মুসলিম মুসলিম ঘরে যাদের জন্ম হয়েছি আমরাও তো বুঝি না কিন্তু যারা নতুন মুসলিম হয়েছে তারা জানে যে মুসলমান হিসেবে আরবি ভাষা শেখা কত দরকার ব্রিটেনে বসে আমি অনেক নও মুসলিমের সাথে সাক্ষাৎ হয়েছে আমি প্রত্যেককেই যাদের সাথে সাক্ষাৎ হয়েছে সবাইকে দেখেছি আরবি ভাষা শেখার জন্যে তারা অনেক পয়সা খরচ করে এক ঘন্টা আরবি ভাষা শেখার জন্যে তারা ইভেন ২৫ থেকে তিরিশ পাউন্ড বাংলা টাকায় প্রায় সাড়ে তিন হাজার টাকা শুধু আরবি ভাষা শেখার জন্য তারা ব্যয় করে তার কারণ তারা বুদ্ধিমান মানুষ তারা শিক্ষিত মানুষ তারা চালাক মানুষ তারা জানে যে আরবি ভাষা শিক্ষা করা ছাড়া মুসলমান হয়ে ভালোভাবে টিকে থাকা যাবে না কোরআনকে বোঝা যাবে না সমর্থ ভাই বোনেরা ইহুদিরা এই ভাষার গুরুত্বটা বুঝেছে আমরা মুসলমানরা বুঝতে পারি নাই ক্ষিব্রু ভাষা তাদের ধর্মীয় ভাষা ইজরায়েলের ভাষা এই হিব্রু ভাষা ছিল মৃত যখন তারা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করে তারপর থেকে তারা হিব্রু ভাষাকে রিভাইভ করে এই হিব্রু ভাষাকে তারা রাষ্ট্রীয় ভাষা করে এবং এই হিব্রু ভাষায় তারা শিক্ষা দান করে প্রত্যেক ইহুদি বাচ্চাকে হিব্রু ভাষা শিখতে হয় এই ব্রিটেনে যে সমস্ত ইহুদি মেয়েরা আছে তারা তো ইংরেজ তারা ইংরেজি ভাষা জানে কিন্তু ইহুদি হওয়ার কারণে প্রত্যেক ইহুদি শিশুকে বারো বছর বয়সের ভিতরে হিব্রু ভাষা অবশ্যই অবশ্যই শিখতে হবে ইহুদিরা যদি তাদের হিব্রু ভাষাকে অজীব করতে পারে তাহলে আমরা মুসলমানরা কেন পিছে থাকব আমাদের মুসলমান সন্তানেরা আরবি ভাষা থেকে কখনো পিছু ছিল না আমাদের পূর্বপুরুষ যারা মুসলমান ছিলেন যারা ভালো মুসলমান ছিলেন তারা আরবি ভাষা শিক্ষা থেকে কখনোই পিছনে ছিলেন না তাহলে আমরা কেন আজ পিছনে থাকব যে আজকে হিব্রু ভাষা শিখছেন ব্রিটেনে বসে আমেরিকায় বসে কানাডায় বসে অস্ট্রেলিয়ায় বসে তারা তো কখনোই মনে করেন না যে হিব্রু ভাষা শিখে তাদের কোনো ক্ষতি হচ্ছে তারা পিছনে চলে যাচ্ছে শুধু তাই নয় এই ব্রিটেনে অনেক ইহুদি স্কুল আছে তাদের নিয়ম হলো সেই স্কুলে যে কোনো ধর্মের যে কোনো ভাষার যে কোনো রঙের ছেলেমেয়েরা আসতে পারবে তবে তাদেরকেও অবশ্যই হিব্রু ভাষা শিখতে হবে কারণ এটা তাদের স্কুলের নিয়ম সমত তো ভাই বোনেরা তাদের এই কাজ নিয়ে কেউ কোনোদিন আপত্তি করে নাই কেউ তাদের বলে নাই তারা হলো মৌলবাদী আমরা যখন মুসলমানরা আরবি ভাষা শিক্ষার কথা বলি তখন সাথে সাথে অনেক লোক মাথা চাড়া দিয়ে উঠে বলবে এই মৌলবাদীদের তৎপরতা শুরু হয়েছে তার কারণ তারা জানে আমরা যদি আরবি ভাষা শিখি তাহলে কোরআনের সাথে সম্পর্ক আমাদের গভীর হবে হাদিসের সাথে আমাদের সম্পর্ক গভীর হবে भिखे रसुल्लाहम्लामे बस शयान ते विपदगामी करते शयतान सब समय चाय मुसलमान राी ना शिखे मुसलमाना जन आरबी शिक्षा के सम्मान जनक ना मन कर যারা আরবি জানে তাদেরকে অপমান করে তাদেরকে ছোট মনে করে এটা শুধু শয়তানের কার সাজে ছাড়া আর কিছুই নয় বিশ্বাস করুন আমাদের পূর্বপুরুষের মুসলমানরা আরবি শিক্ষা করে তারা কখনোই পিসপা ছিলেন না আরবি ভাষা শিক্ষা করে তারা কখনোই ঠকেন নাই স্পেনে যে সমস্ত মুসলমান গিয়েছিলেন সেখানকার ভাষা আরবি ছিল না কিন্তু তারা সেখানে আরবি ভাষা প্রচলন করেছিলেন লোকাল মানুষ যারা ছিল তারাও আরবি শিখেছিলেন এবং এর কারণেই স্পেন ছিল সেই সভ্যতার একটা উৎকৃষ্ট উদাহরণ শিল্প সাহিত্য সমাজ সব দিক দিয়েই এক্সপেন্স একটা মডেল কারণ তারা এই আরবি ভাষাটাকে সাথে সাথে তারা শিখেছিলেন এবং প্রতিষ্ঠা করেছিলেন সময় তো ভাই বোনেরা আসুন আমরা সবাই একথা বিশ্বাস করি যে কোরআন আমাদের এই কোরআন আরবিতে রসুল্লাহ সালাহ সাল্লাম আমাদের প্রিয় মানুষ তার কথাগুলো সব আরবিতে এই ভালোবাসা নিয়ে আমরা সবাই আরবি শিখি আপনারা যারা বয়স্ক আছেন হয়তো আরবি ভাষা পুরোপুরি শিখতে অনেক সময় লাগবে কিন্তু তারপরও আপনারা শুরু করুন দেখবেন মৃত্যু পর্যন্ত আপনারা এই আরবি শেখার কারণে অনেক কিছু শিখেছেন আপনারা যদি আরবি না জানেন আপনাদের ইসলামী জিন্দেগি পালন করার জন্য মাসলা মাসাল জানার জন্য জন্যে সবসময় অন্যের উপরে পরনির্ভরশীল হতে হবে আপনি একজন বুদ্ধিমান মানুষে শিক্ষিত মানুষে কেন আপনি অন্যরূপে নির্ভরশীল হয়ে থাকবেন এটা তো ঠিক নয় ইসলামী জিন্দেগী আপনার জান্নাতে যাবেন আপনি আর আপনি এই জান্নাতে যাওয়ার জন্য নির্ভর করে থাকবেন। এটা তো হতে পারে না আপনাকে জান্নাতে যেতে হবে আপনাকে নিজেই শিখতে হবে জানতে হবে এই আপনাকেই আরবি শিখতে হবে আর এই ভুলটা আপনি করবেন না আমাদের পূর্বপুরুষেরা যে ভুল করেছেন আমরা আমাদের সন্তানদেরকে আরবি শেখায় নাই আজ থেকে শুরু করুন আপনার সন্তান ডাক্তার হতে পারে আপনার সন্তান ইঞ্জিনিয়ার হতে পারে আপনার সন্তান শিল্পী সাহিত্যিক হতে পারে কিন্তু তাকে আরবিটা শিখান দেখবেন সে অনেক দূরে গিয়ে যাবে সে গর্ববোধ করবে সে অন্য কালচার সম্পর্কে জানবে এবং সে কখনোই ফিল করবে না আরবি শিখে আসলে আমি ঠকেছি একদিন যখন কেয়ামতের ময়দানে আপনার ছেলে মেয়েরা সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়াবে তখন তাদেরকে দেখে আপনার মাথাও উঁচু হয়ে যাবে কারণ দুনিয়াতে আপনি তাদেরকে আরবি শিখিয়েছিলেন আপনারা যদি পরিবারে সবাই একসাথে আরবি শেখেন তখন দেখবেন পুরো পরিবারের পরিবেশটাই পাল্টে যাবে আপনারা সবাই আনন্দ পাবেন কিন্তু যারা এই আরবি জানে না তারা বিশাল এক সম্পদ থেকে তারা বঞ্চিত আমি সুরা ফাতেহার কথা বলেছিলাম অন্যান্য সুরাও যখন আপনি তুরাতল বাকারা প্রথম থেকে শুরু করবেন আলিফলাম একটা কোড এর অর্থ কি আল্লাহ এবং তার রসলি ভালো জানতেন এটা নিয়ে আমাদের অত মাথা ঘামানোর দরকার নেই কিন্তু এর পরে যেগুলো আছে আমি এই আয়াতের ব্যাখ্যা করছিলাম এবং ব্যাখ্যা করতে যে আমি দেখলাম যে কথাটা আল্লাহ এখানে বলতে চেয়েছেন যে এই গ্রন্থে কোনো রকমের সন্দেহ নেই এই কথাটা আরবিতে এত সুন্দরভাবে বলা হয়েছে অন্য ভাষায় বলতে গেলে এত সহজে সংক্ষেপে সুন্দর করে বলা যেত না আমি আমার ক্লাস বলছিলাম আরবি ভাষা কিন্তু আসলে গভীর প্রিসাইস তো ছাত্ররা বললো যে স্যার কিভাবে হলো আমার একটা এক্সাম্পল দেখো বিসমিল্লাহ রহমানুর রহিম হাউ মেটার্স আর দেয়ার বিসমিল্লাহ তিনটে আর রহমানুর রহিম পাঁচটা যদি আপনি এটা ইংরেজিতে অনুবাদ করতে যান তাহলে সেটা অনুবাদ করতে লাগবে আপনার এগারোটা শব্দ পাঁচটা শব্দ অনুবাদ করতে লাগছে আপনার এগারোটা শব্দ কিন্তু তারপরেও আরবির যে ফ্লেভার আরবির যে মজা এগারোটা শব্দ দেওয়ার পরেও সেই মজা অনুবাদে আসে না বিসমিল্লাহ রহমানের ভিতরে অনেক গভীর ইনিং রয়েছে অনেক গভীর অর্থ আছে যে অর্থগুলো ট্রান্সলেশনে পাওয়া যায় না আর রহমানের একটা অর্থ আছে এগুলো বললে সে অর্থ আসে না যতই আপনি অনুবাদ করেন আর রহমান বলতে যা বোঝায় আর রাহিম বলতে যা বোঝায় অনুবাদে সেটা আসা সম্ভব নয় এরকম কোরআনের প্রত্যেকটা আয়াতে গভীর অর্থ নিহিত আছে যে অর্থগুলো শুধু তারাই জানেন যারা আরবি ভাষা ভালো করে জানেন আপনি আরবি ভাষাটা ভালো করে জানেন এবং শেখেন দেখবেন যখন আপনি কোরআন শরীফ পড়বেন আপনার মনটা ভরে যাবে আপনার ভিতরে অটোমেটিকলি অনেক জ্ঞান চলে আসবে আপনি যখন নামাজ পড়বেন তখন দেখবেন মন ভরে আপনি নামাজ পড়তে পারছেন আপনি যখন নামাজে দাঁড়ান সুবহান রব্বি আল আজিম এই যে এই শব্দের অর্থটা এত চমৎকার আপনি বারবার আওড়াচ্ছেন তারপরে মনে হয় আমি আরও বলিস ভান অর্বি আল আজিম কারণ আপনি অর্থটা বুঝেন আপনি যখন আত্মাহত পড়েন তখন যদি আপনি না জানেন যে আত্মাহিতুটা কি কেন বা আমি বলছি কী বা বলছি আপনার ভিতরে সেই অনুভব সেই সেই মজাটা আসবে না এই মজাটা এবং অনুভব আনতে গেলে আপনাকে আরবি শিখতে হবে আরবি শিখা প্রত্যেক মুসলমানের জন্যই কর্তব্য প্রত্যেক মুসলমানের জন্যই ওয়াজিব আসুন ভাই বোনেরা আজ থেকে আমরা সিদ্ধান্ত নিই আমরা নিজেরা আরবি শিখব আমাদের বাচ্চাদেরকে আরবি শিখাবো এবং সেটা শিখাব শুধু আমার নিজের ভালোর জন্যে আমার দুনিয়ার ভালোর জন্য আমার আখেরাতের ভালোর জন্য আমার প্রজন্মের ভালোর জন্যে ইনশাল্লাহ এই আরবি শিখে আমরা কখনোই ঠকব না বরং আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হবেন যেটা আমাদের জীবনের সফলতার জন্য সবচেয়ে বেশি দরকার আল্লাহ আমাদেরকে আরবি শেখার তৌফিক দান করুন আমিনা আলমিনামালাইকুমুল্লাহ এই গ্রন্থের মধ্যে কোন সন্দেহ নেই অক্ষরে সত্য প্রথম থেকে শেষ পর্যন্ত এটা সত্য আল্লাহ পাঠিয়েছেন দেখুন বিশুদ্ধ প্রত্যাদেশ পবিত্র কোরআন প্রতি সোমবার ও মঙ্গলবার রাত সাড়ে দশটায় পুনঃ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়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 धारावाहिक दासुद्ता कल रत एगारोटे पुन सम्प्रचार सकाल दस टाय बांगलेश